একাদশ খণ্ড পঞ্চম পরিচ্ছেদ তীর্থযাত্রা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ আচার্যের তিন শ্রেণী পণ্ডিত বলিলেন মহাশয়ের তীর্থে কত দূর যাওয়া হয়েছিল শ্রীরামকৃষ্ণ বলিলেন হ্যাঁ কতক জায়গা দেখেছি সহস্যে বলিলেন হাজরা অনেক দূর গিয়েছিল আর খুব উচুতে উঠেছিল ঋষিকেশ গিছিল। আমি অত দূর যাই নাই অত উঁচুতেও উঠি নাই চিলশক নিয়ে অনেক উচ্চে ওঠে কিন্তু নজর ভাগারে সকলে হাসিতে লাগিল ভাগার কি জানো কামিনী ও কাঞ্চন যদি এখানে বসে ভক্তি লাভ করতে পারো তাহলে তীর্থে যাওয়ার কি দরকার কাশি গিয়ে দেখলাম সেই গাছ সেই তেঁতুল পাতা তীর্থে গিয়ে যদি ভক্তিলাভ না হলো তাহলে তীর্থে যাওয়ার আর ফল হল না ভক্তি সার একমাত্র প্রয়োজন চিল শকুনি কি জানো অনেক লোক আছে তারা লম্বা লম্বা কথা কয় আর বলে যে শাস্ত্রে যে সকল কর্ম করতে বলছে আমরা অনেক করেছি এদিকে তাদের মন ভারী বিষয় শক্ত টাকা করি মান সম্ভ্রম দেহের সুখ সব নিয়ে ব্যস্ত পণ্ডিত বলিলেন আজ্ঞা হাঁ মহাশয় তীর্থে যাওয়া যা আর কৌস্তুবমণি ফেলে অন্য হীরা মানিক খুঁজে বেড়ানো তা শ্রীরামকৃষ্ণ বললেন আর তুমি এইটি জেনো হাজার শিক্ষা দাও সময় না হলে ফল হবে না ছেলে বিছানায় শোবার সময় মাকে বললে মা আমার যখন হাগা পাবে তখন তুমি আমায় উঠিও মা বললে বাবা হাগাই তোমাকে উঠাবে এই তুমি কিছু ভেব না সকলে হাস্য করিল সেই রূপ ভগবানের জন্য ব্যাকুল হওয়া ঠিক সময় হলেই হয় তিন রকমের বৈদ্য আছে একরকম তারা নারী দেখে ঔষধ ব্যবস্থা করে চলে যায় রোগীকে কেবল বলে যায় ঔষধ খেয়েও হে এরা অধম থাকের বৈদ্য সেইরূপ কতগুলি আচার্য উপদেশ দিয়ে যায় কিন্তু উপদেশে লোকের ভালো হলো কি মন্দ হলো তা দেখে না তার জন্য ভাবে না কতগুলি বৈদ্য আছে তারা ঔষধ ব্যবস্থা করে রোগীকে ঔষধ খেতে বলে রোগী যদি খেতে না চায় তাকে অনেক বুঝায় এরা মধ্যম থাকের বৈদ্য সেরূপ মধ্যম থাকের আচার্যও আছে তারা উপদেশ দেন আবার অনেক করে লোকেদের বুঝান যাতে উপদেশ অনুসারে চলে আবার উত্তম থাকের বৈদ্য আছে মিষ্টি কথাতে রোগী যদি না বুঝে তারা জোর পর্যন্ত করে দরকার হলে রোগীর বুকে হাঁটু দিয়ে রোগীকে ঔষধ গিলিয়ে দেয় সেই রূপ উত্তম থাকের আচার্য আছে তাঁরা ঈশ্বরের পথে আনবার জন্য শিষ্যদের উপর জোর পর্যন্ত করেন পণ্ডিত বললেন মহাশয় যদি উত্তম থাকের আচার্য থাকেন তবে কেন আপনি সময় না হলে জ্ঞান হয় না এ কথা বললেন শ্রীরামকৃষ্ণ বললেন সত্য বটে কিন্তু মনে করো ঔষধ যদি পেটে না যায় যদি মুখ দিয়ে গড়িয়ে যায় তাহলে বৈদ্য কি করবে উত্তম বৈদ্যও কিছু করতে পারে না পাত্র দেখে উপদেশ দিতে হয় তোমরা পাত্র দেখে উপদেশ দাও না আমার কাছে কেহ ছোকরা এলে আমি জিজ্ঞাসা করি তোর কে আছে মনে করো বাপ নাই হয়তো বাপের ঋণ আছে সে কেমন করে ঈশ্বরে মন দিবেক শুনছ বাবু পণ্ডিত বলিলেন আঙ্কা হাঁ আমি সব শুনছি শ্রীরামকৃষ্ণ বললেন একদিন ঠাকুরবাড়িতে কতগুলি শিখ সিপাহী এসেছিল মা মন্দিরের সম্মুখে তাদের সঙ্গে দেখা হলো একজন বললে ঈশ্বর দয়াময় আমি বললাম বটে সত্য নাকি কেমন করে জানলে তারা বললে কেন মহারাজ ঈশ্বর আমাদের খাওয়াচ্ছেন এত যত্ন করছেন আমি বললাম সে কি আশ্চর্য ঈশ্বর যে সকলের বাপ বাপ ছেলেকে দেখবে না তো কে দেখবে ও পাড়ার লোক এসে দেখবে নাকি। নরেন্দ্র বলিলেন তবে ঈশ্বরকে দয়াময় বলবো না শ্রীরামকৃষ্ণ বললেন তাঁকে কি দয়াময় বলতে বারণ করছি আমার বলবার মানে এই যে ঈশ্বর আমাদের আপনার লোক বর্ণন পণ্ডিত বলিলেন কথা অমূল্য শ্রী শ্রীরামকৃষ্ণ বলিলেন তোর গান শুনছিলুম কিন্তু ভালো লাগল না তাই উঠে গেলুম বললুম উমেদারি অবস্থা গান আলুনিবোধ হল নরেন্দ্র লজ্জিত হইলেন মুখ ঈষত আরক্তিম হইল তিনি চুপ করিয়া রহিলেন